উপলক্ষে আলোচনা বিভিন্ন আয়াতে যেখানে আল্লাহআ তার আজিজ নামকে ব্যবহার করেছেন সেগুলোকে উল্লেখ করতে যাচ্ছি আমরা উল্লেখ করেছি এই নাম আজিজ এটি বিরানব্বইটি স্থানে এসেছে এবং সংখ্যার বিচারে এটি হচ্ছে পঞ্চম সর্বোচ্চ উল্লেখকৃত নাম আল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে তার নামগুলোকে জোড়া হিসেবে উল্লেখ করে থাকেন অর্থাৎ একটি নামের সঙ্গে আরেকটি নামকে একত্রে উল্লেখ করে থাকেন এবং এর পেছনেও হিকমত বা তাৎপর্য রয়েছে ওলামায় কাম বলেছেন যে এভাবে জোরা হিসেবে নামগুলোকে উল্লেখ করার পেছনে আল্লাহ কিছু ইঙ্গিত এবং নির্দেশনা প্রদান করেছেন এবং সেগুলো হচ্ছে প্রতিটি নামের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে অর্থাৎ কোন নামই একটি নামের সঙ্গে আরেকটি নাম এভাবে কোন নামই একটি আরেকটি সঙ্গে সাংঘর্ষিক নয় বরং প্রত্যেকটি নাম একে অপরের সঙ্গে পরিপূরক এবং এভাবে সবগুলো নাম মিলে যে সকল গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়ে থাকে আল্লাহ সুবাহ যে সকল কাজের বর্ণনা এসে থাকে সবগুলোই উপযুক্তভাবে ভাবে সন্নিবেশিত হয়েছে সবগুলোর সমন্বয় ঘটেছে একমাত্র একক সুমহান সত্তা আল্লাহ সুহাম তাল্লা মধ্যে আল আজিজ এই নামের সঙ্গে আল্লাহ কোরআনে দশটি নামকে বিভিন্ন স্থানে জোরা হিসেবে উল্লেখ করেছেন এবং সেই নামগুলো হচ্ছে আল হাকিম যিনি বিজ্ঞ যিনি সবচেয়ে বিজ্ঞ আল হামিদ যিনি প্রশংসিত আল আলিম যিনি সর্বজ্ঞানী রাহিম যিনি অসীম দয়ালু এভাবে আজিজ নামের সঙ্গে আল্লা সুহামতাল্লাহ আরও উল্লেখ করেছেন জুন টিকাম বা যিনি প্রতিশোধ গ্রহণকারী গাফুর গাফার যিনি পরম ক্ষমাশীল পরাস্তকারী বাধ্যকারী আল কও যিনি মহাশক্তিধর আল ওয়াহাব যিনি দাতা উপহার দাতা এবং আল মুক্তির বা যিনি প্রবল পরাক্রমশালী রাসুল্লাহ সাল্লাহাম আল্লা সুবহামাত আল্লাহ এই সমান নামগুলো সম্পর্কে বলেছেন যে আল্লাহর এক কম একশটি এমন নাম রয়েছে মা না যে সেই নামগুলোকে সংরক্ষণ করবে সেই জান্নাতে দাখিল হয়ে যাবে এর অর্থ প্রসঙ্গে বিগত পর্বে আমরা আলোচনা করেছি এর অর্থ অত্যন্ত ব্যাপক একটি অর্থ হচ্ছে কোরআনের সেই সকল স্থানে সেই নামগুলোকে খুঁজে বের করা যেখানে আল্লাহ এগুলোকে ব্যবহার করেছেন এবং সেখানে কি প্রসঙ্গে কি অর্থে আল্লাহ তার নামকে উপস্থাপন করেছেন সেগুলো নিয়ে চিন্তা করা গবেষণা করা এটি হচ্ছে মা না বা সেই নামগুলোকে সংরক্ষণ করার একটি অর্থ কাজেই কুরআ গুলো হতে আমরা আল হাকিম এই নামের সঙ্গে মিলিয়ে আল্লাহ আজিজ নাম ব্যবহার করেছেন হাকিম এর অর্থ হচ্ছে বলেছেন সাবাহিজুল হাকিম নভমণ্ডলে এবং ভূমন্ডলে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাকান্ত তিনি আল আজিজ এবং আল হাকিম যিনি প্রজ্ঞাপান আজিজুল হাকিম এই সমন্বয়কে এই দুইটি নামকে একত্রে আল্লাহ সুবাহ কোরআনে সাতচল্লিশটি স্থানে ব্যবহার করেছেন এবং আজিজ নামের পরে যে নামটি সবচেয়ে বেশি কোরআনে এসেছে একানব্বই বার করে দুইটি নাম হচ্ছে আল হাকিম এবং আরেকটি নাম হচ্ছে আল গাফুর বা যিনি পরম ক্ষমা আল্হসলামের সঙ্গে আল্লাহাল সরাসরি কথা বলেছেন সেখানে আল্লাহ সুবাহ নিজের পরিচয় পেশ করেছেন এভাবে তার আজিজ এবং হাকিম এই দুটি নামের মাধ্যমে আল্লাহ বলেছেন আল্লাহ আজিজ উল হাকিম আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় হামিদ বা প্রশংসিত এই নামটিও আল্লাহ সুবহান তাল্লা একটি নাম তিনি আল হামিদ তিনি সর্বোচ্চ প্রশংসিত এই নামের সঙ্গে মিলিয়ে আল্লা সুবহান তাল্লাহ তার আজিজ নামকে ব্যবহার করেছেন अल्लाह सुबह तला सम्मानित प्रशंसित चूराबरुदे असहाुदने पुरे तो। बले चेन, सुरा दे, मुस्लिम देखे हत्या तेज़ घटना बर्णना আল্লাহ যে তারা আল্লাহর ইমান এনেছিল তারা সেই আল্লাহর ইমান এনেছিলেন যিনি আল আজিজ যিনি আল হামিদ যিনি প্রশংসিত যিনি পরাক্রান্ত যিনি প্রশংসিত আল্লাহ সহ তিনি সর্বজ্ঞানী তিনি আল আলিম তিনি সর্বশক্তিমান তিনি মহাজ্ঞানী আল্লাহাল বলেছেন সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এবং এটি হচ্ছে আল আজিজ বা মহাশক্তিধর মহাপরাক্রমশালী আল্লাহর নিয়ন্ত্রণ যিনি আল আলিম বা সর্বজ্ঞানী রাহিম নামের সঙ্গে মিলিয়ে আলাহ সুবাহ তার আজিজ নামকে ব্যবহার করেছেন আল্লাহাল বলেছেন এবং আপনার রব তিনি প্রবল পরাক্রমশালী তিনি আল আজিজ এবং তিনি আর রাহিম বা অসীম দয়ালু এখানে বাহ্যিকভাবে দুইটি বিষয়কে বৈপরীত্যপূর্ণ মনে হয় একদিকে শক্তিশালী হওয়া ক্ষমতাধর হওয়া আরেকদিকে আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন তার অসীম দয়ালু হওয়া আর রাহিম এই নামটিকে ব্যবহার করেছেন ইবনুল কাইম রাহিমাউল্লা তিনি এই প্রসঙ্গে বলেছেন আজিজ নামের সঙ্গে মিলিয়ে রাহিম নামকে ব্যবহার করার একটি হিকমত এটা হতে পারে যে এর মাধ্যমে আল্লা সাল্লা বুঝিয়েছেন যে তিনি তার সৃষ্টির প্রতি দয়া করে থাকেন এটা কোনো দুর্বলতা নয় বরং এটি তার শক্তি এবং ক্ষমতার একটি বহিঃপ্রকাশ আল্লা সুমতাল আমাদেরকে দয়া করেন ক্ষমা করে থাকেন আমাদের প্রতি বিভিন্ন উপহার এবং দানশীলতা প্রদর্শন করেন এটি কোনো দুর্বলতা নয় বরং এটি তার শক্তির একটি অংশ যে কারণে আল্লাহ বলছেন ওয়া ইকা ইজর রাহিম নিশ্চয়ই আপনার রব তিনি প্রবল শক্তিশালী এবং তিনি অসীম দয়ালুকে আট বার উল্লেখ করেছেন সুরাসুয়ারাতে সেই অবাধ্য জাতিগুলোকে যাদেরকে আলা সুহামতাল্লাহ আজাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন এবং শাস্তি প্রদান করেছেন তাদের ঘটনাগুলো বর্ণনা করার পরে আল্লাহাম তাল্লাহ এই আয়াতকে উল্লেখ করেছেন তিনি বলেছেন ওয়া ইন্না রা আপনার নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান এবং তাদের উপরে কোন ধরনের জুলুম বা অত্যাচার করেননি আল্লাহ তিনি আজি জুর রাহিম তিনি তাদের উপরে কোন জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপরে সীমা লঙ্ঘন করে সেই শাস্তিকে টেনে নিয়ে এসেছে আল্লাহাম তালা তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি করুণাময় অসীম দয়ালু তিনি রাহমান তিনি রাহিম আল্লাহ শক্তি এবং সক্ষমতার আরেকটি অংশ হচ্ছে তিনি যাদেরকে শাস্তি দেওয়ার যোগ্য তাদেরকে শাস্তি প্রদান করেন এবং যাদের কাছ থেকে তিনি প্রতিশোধ নেওয়াকে উপযুক্ত মনে করেন তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে থাকেন যারা দিনে এবং রাতে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে কুটকৌশল অবলম্বন করে তাদের সম্পর্কে উল্লেখ করে আল্লাহ বলেছেন কতএব তোমরা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করোনা যে তিনি তার রাসুলের সাথে করা ওয়াদা ভঙ্গ করবেন এরপর আল্লাহাল বলেছেন ইন আল্লাহ আজিজ উন জুন তিকাম নিশ্চয় আল্লাহ তিনি প্রবল শক্তিশালী সর্বশক্তিমান তিনি আল্লাহ আজিজ এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী তিনি এবং গাফার এই নামের সঙ্গে মিলিয়ে আল্লা সুবাহ তার আজিজ নামকে কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন আল্লাহাল্লাহ তার বান্দাদের ভুল ত্রুটি এবং অপরাধকে ক্ষমা করে দিয়ে থাকেন এটিও তার শক্তি সম্মান এবং মর্যাদার একটি নিদর্শন আল্লাহ তিনি আল আজিজ তিনি সর্বশক্তিমান তিনি সবকিছুর উপরে বিজয়ী তিনি সম্মানিত এবং অভিজাত সুরাম সেখানে আল্লাহ ফেরাউনের পরিবারের সেই ইমানদার ব্যক্তি তার ভাষণকে সবিস্তারে আলোচনা করেছেন এবং সমস্ত কুরআনে আমরা দেখতে পাই নবী না হয়েও যেই ব্যক্তির ভাষণকে এভাবে বিস্তারিতভাবে আল্লাহ উল্লেখ করেছেন তিনি হচ্ছেন ফেরাউনের পরিবারের সেই ইমানদার ব্যক্তি সেই ইমানদার ব্যক্তি নিজের ইমানকে গোপন করে রেখেছিলেন কিন্তু যখন ফেরাউন এবং তার দলবল মুসা ইসলামকে হত্যার পরিকল্পনা করছিল সেই অবস্থায় তিনি সেখানে একটি ক্ষুদা প্রদান করলেন তিনি তাদেরকে এই বিষয়ে করলেন এবং সতর্ক করে দিলেন কারণ তাদের উপরে আল্লাহর শাস্তি চলে আসতে পারে সেই অবস্থায় অত্যন্ত বিজ্ঞতাপূর্ণভাবে তিনি আলোচনাতালার প্রতি তাদেরকে দাওয়াত দিলেন আহ্বান করলেন কিন্তু ফেরাউনের লোকেরা তাদের স্বভাব সুলভ অবাধ্যতার উপরেই অটল থাকল সেই অবস্থায় সেই মুমিন ব্যক্তি अंशीदार आमा कर पक्ष प्रमानी दाव दिखी से दिखे जीनी अल अजीज, अजीज जीनी अल गफ्फार से ईमानदार व्यक्ति তোমরা আমাকে ডাকছ আল্লাহর সঙ্গে কুফুরি করতে এবং সেই আল্লাহর দিকে জব্বার নামের সঙ্গে মিলিয়ে আল্লাহ সুবাহ তার আজিজ নামকে ব্যবহার করেছেন আল্লাহ সুবাহ বলেছেন আজিজুল জব্বারুল মুতাকবির সুরা হাসের শেষে আল্লাহ বলেছেন তিনি আল্লাহ যিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি মালিক তিনি পবিত্র তিনি শান্তি এবং নিরাপত্তা দাতা তিনি আশ্রয়দাতা তিনি আজিজ উল জিমান তিনি বা পরম গৌরবান্বিত কবি নামের সঙ্গে মিলিয়ে আল্লাহ সুবাহ তার আজিজ নামকে ব্যবহার করেছেন আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ এই বিষয়কে লিপিবদ্ধ করেছেন লিখে দিয়েছেন যে অবশ্যই আমি এবং আমার রাসুলগণ বিজয়ী হব ইন আল্লাহ কউি ইউন আজিজ নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর তিনি সর্বশক্তিমান এবং তিনি আজিজ বা পরাক্রমশালী মুশ্রিকদের কথা বর্ণনা করে আল্লাহমতাল্লাহ বলেছেন তারা যথাযোগ্য ভাবে আল্লাহর মর্যাদা বুঝেনি আল্লাহকে মূল্যায়ন করতে পারেন মহাপরাক্রমশালী এভাবে আল ওয়াহাব এবং মুখ এই নামগুলোর সঙ্গে আল্লাহ সুবাহ তার আজিজ নামকে ব্যবহার করেছেন সুতরাং এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ এই নামের ব্যাপকতা কত বিশাল আলোচনার শেষের অংশে আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদেরকে আল্লাহ আল আজিজ এই নাম থেকে শক্তি এবং সম্মান অনুসন্ধান করতে হবে এই নামের মাধ্যমে একমাত্র আল্লাহ কাছ থেকেই শক্তি এবং সম্মান প্রভাব এবং প্রতিপত্তি অনুসন্ধান করতে হবে কারণ তিনি সমস্ত সম্মানের উৎস আল্লাহ বলে যদি কেউ সম্মান চায় তাহলে তার জেনে রাখা উচিত সমস্ত সম্মান একমাত্র আল্লাহর জন্য তিনি আল আজিজ সমস্ত সম্মান তারই জন্য সেই সম্মান এবং মর্যাদার একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লা সুহান তালা সবকিছুর উপরে শক্তিশালী সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান আসমান এবং জমিনে যা কিছু রয়েছে এই সৃষ্টি জগতের যে কোনো কিছুকে আল্লাহ সুবাহ নিজের সৈনিক বা বাহিনীতে রূপান্তর করতে পারেন আল্লাহ বলে আসমান এবং জমিনের সমস্ত বাহিনী আল্লাহরই জন্য হাকিমা বলেছেন সমস্ত সম্মান এবং ক্ষমতা প্রভাব এবং সেই আল্লাহর জন্য জিনিয়াল কাজেই যারা আল্লাহকে বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের ওয়ালি বন্ধু মুরবী বা অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং মুসলিমদেরকে বর্জন করেছে যারা ইসলামকে বাদ দিয়ে চিন্তা চেতনা এবং মতাদর্শ থেকে সম্মান এবং মর্যাদা অনুসন্ধান করছে তাদের প্রসঙ্গ করেছেন আল্লাহ সুরানিসাতে মুনাফিকদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দিয়ে আল্লাহ সুবাহ বলেছেন যারা মুসলিমদেরকে বর্জন করেছে মুমিনদেরকে বর্জন করেছে এবং কাফেরদেরকে নিজেদের ওয়ালি বা অভিভাবক বানিয়ে নিয়েছে এবং তাদের কাছেই সম্মান এবং ইজত প্রত্যাশা করছে তাদের জেনে রাখা উচিত সমস্ত সম্মান একমাত্র আল্লাহরই জন্য আল্লাহ তিনি আল আজিজ যিনি সম্মানিত যিনি মর্যাদাবান তিনি সবকিছুর উপরে বিজয়ী যিনি অপরাজেয় যিনি অজেয় যিনি সর্বশক্তিমান আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন যাকে ইচ্ছা করেন তিনি লাঞ্ছিত করে থাকেন তার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ আল্লা সুহামতাল্লাহ তিনি বলেছেন قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِنْ مَنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ আলা কুল্লি বলুন হে আল্লাহ আপনি সমস্ত সার্বভৌম শক্তির অধিকারী আপনি যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন যাকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নেন ওয়াতু এইসু মানতে মানতে যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন যা ইচ্ছা আপনি অপমানিত করেন আপনার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় উপরেজিট করুন কম স্ল্যাশ রেইনডিয়া www.youtube.com dot com slash org two